क्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नेंम दें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 হাজার ও শুকুর রব আমাদেরকে দিনের কিছু কথা বলার জন্যে এবং শোনার জন্য বসর তৌফিক এনায়ত করেছেন সেজন্যে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এমন একটি আবাদত আলমিনের কৃতজ্ঞতা প্রকাশটা এমন একটি ওয়াধা বান্দা যখন নেয়ামত পেয়ে আমার সুক্রিয়া আদায় করে তখন তাকে আমি নেয়ামত আরও বাড়িয়ে দিই ন্যাক কাজ করতে পারা এটা অরব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত অরবুল আলামিন যার মঙ্গল চান তাকে এই নেয়ামতের সুযোগ দেন এই নেয়ামত তাকে দান করেন কাজেই রবুল্লা আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করিয়ে নেহামতের কারণে তবে রব্বুল্লা ও ওয়াদ অনুযায়ী এরকম দিনই কাজ আরো বেশি বেশি করার তৌফিক আমরা পাবো রব আলমিনের পক্ষ থেকে সে বিশ্বাস একজন মুসলমান হিসাবে আমাদেরকে রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। করছিলাম ইতিমধ্যেই কয়েকটি পর্ব এই প্রসঙ্গে চলে গিয়েছে সেটি হচ্ছে শান্তি কোন পথে আজকে শান্তির জন্যে হাহাকার সকলের কাছেই একটাই কথা শান্তি নেই ঘরে শান্তি নেই বাবা সন্তানের কথা শুনছে না সন্তান বাবার কথা শুনছে না স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে স্বামীর অমিল ঝগড়া বিবাদ চলছেই সামাজিক ক্ষেত্রে সকলের মধ্যেই এক অশান্তি বিরাজ করছে সকলের মনে এক পিপাসা শান্তির সকলে চাচ্ছে শান্তি শান্তি কিন্তু শান্তি কোন পথে রব্বুলি আলমিন আমাদেরকে একটি বিষয় মনে করিয়ে দিচ্ছেন বারবার ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুরকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম ওহীমানদারেরা যারা আমার উপর ঈমান এনেছো আমার সাথে যাদের ইমানের সম্পর্ক তোমাদেরকে আমি মুহাববত করি ভালোবাসি যেহেতু তোমরা ঈমান এনেছো আমার উপর এইজন্য সামনের যে কথাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মানুষ আপনজনকেই গুরুত্বপূর্ণ কথার উপদেশ দেয় আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নাম ধরে ডাক দেয় এক সময় সম্পর্কের যে শব্দ ওই শব্দ ধরে ডাক দেয় এক সময় যখন বাবা বলে ডাক দেয় বাবা সন্তানকে মা সন্তানকে ডাক দেয় বাবা বলে ওই ডাকের মধ্যে একটা মহাব্বত ভালোবাসা ভিতরে কাজ করে আর যখন নাম ধরে ডাক দেয় তখন ভিন্ন কিছু উদ্দেশ্য থাকে অর্বুল আলামিন মানুষকে যখন ইয়া ইউ নাস বলে ডাক দেন তখন সেই ডাকটা হয় ব্যাপক সেই ডাকটা আপনজনকে দেওয়া নয় সেই ডাকের মধ্যে কাফেররাও চলে আসে মুশরিকরাও চলে আসে সবাই চলে আসে কিন্তু রব্বুল্লা আলমিন যখন ইয়ুহেল আমানু বলে ডাক দেন ওহি ইমানদারেরা বুঝতে হবে যে রব্বুল আলমিন আমাকে মহাব্বত করে ভালোবেসে আপন জন হিসাবে আপন মনে করে আমাকে ডাকছেন আমার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবেন রব্বুল্লা আলামিন তখন একজন মমিনেরও উচিত সেই কথাগুলো কান দিয়ে শোনা মন দিয়ে শোনা আমল করার নিয়তে শোনা রব্বুল্লাহ আলমিন বলছেন يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم او من شر وامدار عليكم انفسكم 니জের উপর যে জিম্মাদারী সেটা তুমি আদায় করো আজকের সমাজের মূল সমস্যা এখানে শান্তি না থাকার মূল সমস্যা এখানে প্রত্যেকই আমরা আমার অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন করছি মানবাধিকার সংস্থা আছে বিভিন্ন সভা প্রোগ্রাম আমরা চালাচ্ছি আন্দোলন করছি মিছিল করছি সংগঠন বানাচ্ছি সকলের দাবি একটাই আমার অধিকার আমি চাই কিন্তু অরবুল্লা আলামিন বলছেন ভিন্ন কথা আলি কুম তোমার অধিকার নয় তোমার দায়িত্ব তুমি আদায় করোকুমানুম প্রত্যেকে যদি তার নিজের দায়িত্বগুলো আদায় করে তাহলে যারা পথভ্রষ্ট যারা খারাপ লোক তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা রব্বুল আলমিনের ওয়াদা সাময়িক চেষ্টা হতে পারে স্থায়ীভাবে কোনো ক্ষতি যারা সঠিক পথে থাকে তাদের করতে পারে না কেউই রব্বুল আলমিন বলছেন এমনটি তাই আমাদের মৌলিক বিষয় এটাই এক একটা প্রসঙ্গ হয়তো আমরা আনছি সব বিষয়ে মনে করিয়ে দেওয়াই উদ্দেশ্য যে আসলে আমার কি অধিকার সে প্রসঙ্গ চিন্তা না করে আমার কি দায়িত্ব সেই দায়িত্ব আমি আদায় করছি কি না এটাই আমার চিন্তা চেতনায় এই বিষয়টাই আসা উচিত তাহলেই সমাজে শান্তি আসবে সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আজকে পারিবারিক জীবনে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সে বিষয় নিয়ে কথা বলবো যেখানে আমাদের সবচেয়ে বেশি ঝগড়া বিবাদ অমিল যেখানে দেখা দেয় সবচেয়ে বেশি সেই সম্পর্কটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি স্বামী স্ত্রী তাদের সম্পর্কে আমরা জানবো শরীয়ত তাদেরকে প্রত্যেককে কি দায়িত্ব তাদের কাঁধে চাপিয়েছে সরীয়ত শরিয়ত কি বলেছে সে প্রসঙ্গে আমরা শুনবো ইনশাআল্লাহ শুরুতেই স্বামীর কর্তব্য সম্পর্কে আমরা শুনবো যে স্ত্রীর কি হক আছে শুরুতেই রবুল্লা আলমিনের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যেটা আমি শুরুতে পড়েছি ও আশ ওরুহ্নাবিল মা আরফ রব্বুলা আলমিন স্বামীকে বলছেন তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো একটু চিন্তার বিষয় ব্যাপারটা মহান রব্বুলা আলমিন স্ত্রীর পক্ষ হয়ে স্বামীর কাছে সুপারিশ করছেন ও স্বামীরা স্ত্রীর উপর স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো এটা আমি আল্লাহ সুবাহ তার পক্ষ হয়ে তোমার কাছে সুপারিশ করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝার জন্যে চিন্তার জন্য মমিনদেরকে আল্লাহ তালা যে কথাটা যে শব্দ ব্যবহার করেছেন অত্যন্ত বোঝার মতো এবং চিন্তার করার মতো একটা শব্দ একটা বিষয় একটা হুকুম প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা স্ত্রীর যে হকগুলো আছে সেগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ তালা তবে স্ত্রীর কাছ থেকে স্বামীর যে হকগুলো সেগুলো আদায়ের আশা করা যাবে স্ত্রীর হকের মধ্যে সর্বপ্রথম যে হকটা আসে যেটা আমার উপর আমাদের উপর স্বামীদের উপর জিম্মদারি দায়িত্ব রব্বুল্লা আলামিন দিয়েছেন এই দায়িত্ব সেটা হচ্ছে আলামিন বলছেন সুরায় নিসার মধ্যে যে তোমাদের কি স্ত্রীদেরকে আমি হালাল করেছি তোমাদের জন্য। বৈধ করেছি তোমরা তাদেরকে গ্রহণ করবে নির্দিষ্ট মাল নির্দিষ্ট সম্পদের বিনিময়ে যার যারি নাম হচ্ছে মহর এই মহর আদায়ের মাধ্যমে স্ত্রীকে আমি গ্রহণ করব বলে আলামিন বলছেন সেটা কাজেই স্ত্রীর সর্বপ্রথম বিয়ের পর তার সর্বপ্রথম যে পাওনাটা সেটা হচ্ছে স্বামীর কাছে সে মোহরের পাওনা মোহরটা সে পায় পরিতাপের বিষয় হচ্ছে শরীয়তের যে ভঙ্গিস তার থেকে আমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদের অনেক শিথিলতা ধোকাবাজি হচ্ছে প্রতারণা হচ্ছে স্ত্রীকে ঠকানোর নানা রকম কুটকৌশল ব্যবস্থা সব কিছু হচ্ছে কেবল ঈশের নির্দেশনা অমান্য করার কারণে এড়িয়ে যাওয়ার কারণে শরীয়তের তো নির্দেশনা ছিল হজরত রদিয়াল্লাহ তাহ বলেছিলেন মেসকাত শরীফ আসছে হাদিস আলা আল্লাহ আল্লাহ আলা আল্লাহ যে তোমরা মেয়েদের মহর খুব বাড়িও না এটা খুব বাড়ানো জিনিস না তিনি কারণ বলেছেন যেটা যদি কারো সম্মানের বিষয় হতো তো জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব মহান আলা যাকে সম্মান দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম যদি এটা সম্মানের বিষয় হতো তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহর মোহর হতো সবচেয়ে বেশি অথচ বিষয়টা কিন্তু সেরকম নয় আমরা আজকে সামাজিক কারণে লোকে কি বলবে সে কারণে শরীয়তকে পাশ কাটিয়ে যে আমার বন্ধুর মহর দশ লক্ষ টাকা হয়েছে বা তারও বেশি অথবা আমার আপন আমার কাজিনের মহর এত বেশি হয়েছে আমি যদি কম মহর নির্ধারণ করি এটা আমার জন্য ইজ্জতের ব্যাপার সম্মানের ব্যাপার এটাকে আমি মানহানির বিষয় মনে করছি আমি মোহর নির্ধারণ করছি বিশাল এক অঙ্কের এই বিশাল অঙ্কের মহর নির্ধারণ করে আমি মনে মনে নিয়ত করে ফেলছি এই মহর দেওয়া সম্ভব নয় এই হচ্ছে এক সাইড এই ক্ষেত্রে মেয়ের পক্ষ তারাও কিছু ভুল করে, তারা বড় অঙ্কের মহর নির্ধারণ এই জন্য করিয়ে নেন যাতে করে স্বামী ইচ্ছে করলেই এই স্ত্রীকে ছাড়তে না পারে আশ্চর্য কথা স্ত্রীকে আটকানোর জন্য এটা একটা কৌশল মহর কি সেই জন্যে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব শুরুতেই কিন্তু আমার উদ্দেশ্যের মধ্যে নিয়তের মধ্যে গর্ব রয়ে গেছে সেটা হচ্ছে এই স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন তাদের হওয়ার সম্ভাবনা আছে আমি সেই সম্ভাবনাকে নষ্ট করার জন্য আমি বড় মহরকে ধরে নিলাম কেন এটা এই সম্ভাবনা কেন থাকবে। স্বামী এবং স্ত্রী একসাথে ভালোবাসা আসবে রসুল তো বলেছেন মিসলান মিসলানিকাহ বৈবাহিক সম্পর্কের কারণে পারস্পরিক যে ভালোবাসা মোহাব্বতের সম্পর্ক হয় এইরকম অন্য কোন সম্পর্কের মধ্যে তোমরা দেখবে না সেই সৌহারদের সম্পর্ক হৃদতার সম্পর্ক ভালোবাসার সম্পর্কের মধ্যে এই সন্দেহের বীজ শুরুতেই আমরা ঢুকিয়েছি সেই বীজ একসময় অঙ্কুর গাছ ছড়িয়ে ছিটিয়ে সেটা একসময় স্বামী স্ত্রী থেকে স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয় শুরুতেই তো আমরা অরাস্থার যে বিষয়টা যে বীজটা সেখানে ঢুকিয়ে দিয়েছি গড়্বর শুরু হয়ে গেছে সেখান থেকেই এটা আমরা কখনোই করব না মেয়ের পক্ষ ছেলের পক্ষ উভয় আমাদের বিনিত নিবেদন শরীয়তকে আমার সামনে রাখি আল্লাহ ওই বিয়ের মধ্যে তত বেশি বরকত হবে আর উল্টোটা কি আসে যত খরচ বেশি হবে বরকত তত কমে যাবে আজকে আমাদের বিয়ের সাদীগুলোর মধ্যে স্বামী স্ত্রীর এই সম্পর্কের মধ্যে রহমত দূরে সরে যাচ্ছে কেন শুরুতেই গর্বরের কারণে বিয়েগুলো যেভাবে হচ্ছে সেখান থেকে বরকত্ব থাকার কোনো প্রশ্নই আসে না এমন কোন অবৈধ কাজ নাই যেগুলো বিয়ে মধ্যে হচ্ছে না এমন কোন অন্যায় কাজ নেই শরীয়ত বিরোধী কাজ নেই যেগুলো বিয়েশীর মধ্যে হচ্ছে না বরকত করতে গিয়ে আসবে বিশাল অঙ্কের খরচ করে বসি মেয়ের বাবার উপর বিশাল অঙ্কের খরচের বোঝা চাপিয়ে দেয় সেখানে বরকত থেকে আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তো ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন খরচ যত কমবে বরকত তত বাড়বে না আল্লাহর একটা হুকুম আল্লাহর হুকুম এটা সম্মানের ব্যাপার না সেটা আলমিন সম্মান তো অন্য জায়গায় রেখেছেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মান বেশি মোত্তা সম্মানের মানদণ্ড রব্বুল আলমিন নির্ধারণ করেছেন তাকোয়াকে তাকোয়া যার যত বেশি তিনি তত বেশি সম্মানই রব্বুল আলামিনের কাছে আর রব্বুল আলমিনের কাছে যিনি সম্মানই হবেন রব্বুল আলমিনের এটা সিদ্ধান্ত মানুষের কাছেও রব্বুল আলমিন তাকে সম্মানিত করবেন এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত অথচ সম্মানের মানদণ্ড আমি নির্ধারণ করে নিয়েছি ভিন্নটা আমি কি রব্বুল আলমিনকে চ্যালেঞ্জ ছুড়ে দেই নেই কাজী আমার বিয়ের মধ্যে আমার ওই বৈবাহিক সম্পর্কের মধ্যে ওই পবিত্র সম্পর্কের মধ্যে রব্বুল আলমিনের রহমত কোর থেকে আসবে সেখানে তো শয়তানের নানা রকমের কূটকৌশল কুট চাল সেখানে কাজ করবেই মোহর নির্ধারণ করতে হবে কম প্রিয় বন্ধুরা কারণ এটার মধ্যেই বরকত বেশি নির্ধারণ করার মধ্যে কোনো বরকত নাই আমি মহর নির্ধারণ করি এই জন্যে করি যে আমাকে এটা দিতে হবে না আমাদের ধারণা এরকম আমাদের সমাজে এরকম ধারণা আছে যে মহর তো তখনই দিতে হবে যখন আমি বিবেকে ছেড়ে দিব না তালাক এর সাথে মহরের সম্পর্ক নয় মোহরের সম্পর্ক বিয়ের সাথে আশ্চর্যের কথা আমরা নির্ধারণ করে নিয়েছি মোহর দিতে হবে তখনই যখন আমি তালাক সম্পর্ক নয় তুমি যখন তাকে তালাশ করবে তাকে যখন তুমি ভোগ করতে চাবে তার কাছে যখন তুমি যাবে তখনই তোমাকে মোহর পরিশোধ করতে হবে অথচ আমি ধরে নিয়েছি যখন তাকে ছাড়তে হবে তখন মোহর পরিশোধ করতে হবে এটা নয় প্রিয় বন্ধুরা এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো ছোট্ট একটা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 আর কি আছে দেখুন. সকাল বাংলাদেশে,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 ক্ষেত্রে রবুল আলামিন এবং শরীয়তের দৃষ্টিভঙ্গি যেন আমার সামনে থাকে বৈধ স্ত্রী তার সাথে মেলামেশা একটা ইবাদতারত রসুল্লাহ বলেছেন এটা এটা কৌতুহলী জিজ্ঞাসা নিয়ে রসুলের কাছে এসছেন আল্লাহ এটা আবাদত নিজের বিবির সাথে আমি জৈবিক চাহিদা আল্লাহ রসুল সাল্লাম কত চমৎকার করে উত্তর দিয়েছেন ও আমার প্রিয় সাহাবিরা তোমরা যদি অন্যায় ভাবে কোথাও তোমাদের এই চাহিদা চাহিদাতে তাহলে সেটা কি গুণা হত না সাহাবাহরাম উত্তর করলেন রসুল আল্লাহ নিশ্চয়ই গুণা হতো তখন আল্লাহ রসুল উত্তর দিলেন ওইটা যদি গুনা হয় তাহলে বৈধভাবে জৈবিক চাহিদা মেটানো এটা আবাদত হবে আল্লাহআ সবাব দেন যে সম্পর্কের মধ্যে সেই সম্পর্ক যেন নষ্ট না হয় আমার কোনো কারণে আমার কোনো নিয়তের গড়্বরীর কারণে আমি যদি মহর না দেওয়ার নিয়ত করেই মোহর নির্ধারণ করি অরসুল বলছেন সে জিনা করলো প্রিয় বন্ধুরা কথা কি এ পর্যন্তই শেষ আমার এই নিয়তে তো আমি পরিবর্তন আনি না যতক্ষণ পর্যন্ত এই কথা আমি না জানব কত মানুষ আফসোস কত যুবক এ বিষয়ে ভ্রান্তির মধ্যে আছে মোহর না দেওয়ার নিয়ত করে সে মোহর নির্ধারণ করেছিল আমার নিজের সন্তান বৈধ স্ত্রীর সন্তান অথচ আমার ওই মহরের নিহতের গড়্বর কারণে আমার এই সন্তান আল্লাহর কাছে শরীয়তের কোন থেকে অবৈধ সন্তান হিসেবে পরিচিতি লাভ করছে অথচ আমি সেটা জানিও না তাই মহর আমি নির্ধারণ করব ততটুকুই যতটুকু আমি দিতে পারবো ততটুকুই মহর নির্ধারণ করব যতটুকু আমি দিতে পারব যা দিতে পারব না তা আমি নির্ধারণ কেন করব কেন এই ধোকা আমি দিচ্ছি আমার স্ত্রীকে কেন এই প্রতারণা আমি করছি আমার স্ত্রীর সাথে শান্তি আসবে না প্রিয় বন্ধু আমরা বলছি শান্তি কোন পথে এই পথেই শান্তি আমার উপর যে দায়িত্ব রব্বুল আলমিন আমার উপর যে জিম্মাদারি রব্বুল আলমিন দিয়েছেন ওই জিম্মাদারি আদায় না করা পর্যন্ত আমার ওই পারিবারিক জীবনে শান্তি আসবে না শান্তি তখনই আসবে যখন আল্লাহ প্রদত্ত আল্লাহ রসুল দেখানো পথ আমি অবলম্বন করবেন শাহ অনেকেই তনেকেই মহানির্ধারণ করেন আবার সেটা মাফ করিয়ে নেন এক ভাইকে জিজ্ঞেস করেছি মোহর নির্ধারণ করেছে হাসির কথা কিন্তু বাস্তবতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্যা আছে। আমরা অনেক অনেক টাকা মোহর নির্ধারণ করেছে আমি জিজ্ঞেস করলাম এত টাকা মোহর নির্ধারণ করেছ তুমি কি সেটা দিতে পারবে আমি জানি তার অসচ্ছলতার কথা আর্থিক দৈন্যতার কথা জানি আমি তাকে জিজ্ঞেস করেছি কি করে এটা করলা। সে আমাকে উত্তর দিল এই উত্তর শুধু তার নয় সমাজের বহু মানুষের উত্তর এমনটাই সে উত্তর দিলো সেই ঝামেলা আমি শুরুতেই মিটিয়ে নিয়েছি কোথায় মিটিয়ে নিয়েছ বাসরে মিটিয়ে নিয়েছি প্রথম রাতে বহুর সাথে যখন স্ত্রীর সাথে যখন আমার সাক্ষাৎ আমি তাকে বলেছি তোমার জন্য আমি যে মোহর নির্ধারণ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও যদি ক্ষমা না করো আমি তোমার দিকে তাকাবো না তোমাকে ছুবো না আশ্চর্যের কথা এমন এক মুহূর্তে স্ত্রীর কাছে আমি মোহরের জন্য ক্ষমা চাচ্ছি যখন স্ত্রী তার কত বড় কোরবানি দিয়ে আমার কাছে চলে আসছে কত বড়ো কোরবানি আফসোসের কথা কত বড় কোরবানি সে আমার জন্য দিয়েছে সে শুধু একবার বলেছে আমি রাজি তাকে যখন বিয়ের প্রস্তাব করা হয়েছিল সে শুধু বলেছিল আমি রাজি সে হা বলেছিল এই এক হা শব্দ বলে সে তার পিতাকে ছেড়েছে তার মাকে ছেড়েছে তার বোনকে ছেড়েছে তার ভাইকে ছেড়েছে তার মাতৃভূমি আপনজন সব কিছু ছেড়ে যেই স্বামীর কাছে যে স্বামীকে অবলম্বন করে সে চলে আসলো আজকে সেই স্বামী সেই একান্ত মুহূর্তে তাকে বলছে তুমি যদি মহর আমাকে ক্ষমা করে না দাও আমি তোমার দিকে ফিরে তাকাবো না তখন স্ত্রী কি করবে বাধ্য হয়ে সে বলে আমার ওই মোহরের দরকার নাই আমার স্বামী দরকার ওই মোহর আমি গ্রহণ করার দরকার নাই আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম প্রে বন্ধুরা এটা কি মাফ রাস্তার পাশে একজনকে ডাকাত ধরেছে বলে কি আছে আমাকে দিয়ে দাও ডাকাতের ভয়ে এই অস্ত্রের ভয়ে সে তার যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে যখন চলে যাচ্ছিল ডাকাত ডাক দিয়ে বলে যে তুমি কে সব দিয়ে গেলা আমাকে ক্ষমা করে দিয়ে যাও আশ্চর্যের কথা এটা কোন ধরনের ক্ষমা হলো ওই ব্যক্তি তখন বলে অসহায় ব্যক্তি নিরস্ত্র ব্যক্তি অস্ত্রের সামনে ডাকাতের সামনে সে কী বলবে সে বলবে ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ব্যাপারটা কি এমন নয় দুজনের মধ্যে পার্থক্য একটাই একজন রাস্তার ডাকাত আরেকজন বাসর ঘরের ডাকাত আল্লাহর কসম করে বলছি এই দুই ডাকাতের মধ্যে কোন ধরনের পার্থক্য নাই প্রিয় যুবক প্রিয় বন্ধুরা আল্লাহর বস্তে এই জাতীয় নোংরামি থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত শুরুতেই যে ভুলটা আমি করেছি সেই ভুলের মাসুল আমি পদে পদে দিচ্ছি প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে এই জন্যে শুরুতেই ওই ভুলটা আমি করব না আমি মহর নির্ধারণ করব সীমাবদ্ধ আমার সামর্থ্য আমার গণ্ডির মধ্যে যতটুকু আমি আদায় করতে পারবো ততটুকুই আমি নির্ধারণ করব এর বেশি আমি করব না যতটুকু আদায় করা যায় সেটা করে দেব যদি আমার সামর্থ্যর মধ্যে কোন সমস্যা থাকে আদায়ের ক্ষেত্রে বিয়েসাদির সময় অনেক খরচের ব্যাপার আছে সে কারণে যদি উপস্থিত আমি আদায় করতে না পারি বিবির কাছ থেকে আমি সময় নিয়ে নিব। ক্ষমার সময় নয় ক্ষমা নয় তাকে দেওয়ার ব্যাপারে আমি সময় চেয়ে নেব যে আমি আল্লাহ যদি তৌফিক দেন পরবর্তীতে আমি দিয়ে দিব এটা ঋণ রয়ে গেল একজনের কাছ থেকে করজ নিলে ঋণ নিলে যেমন তাকে রিটার্ন করতে হয় ফেরত দিতে হয় ঠিক স্ত্রীর মহরটা ওইভাবে ফেরত দিতেই হবে দিতেই হবে এটা রব্বুল আলমিনের বিধান এটা স্ত্রী নিয়ে কি করবেন এই মোহরটা নিয়ে কি করবেন আপনার ভাবা উচিত এই মহরটা নিয়ে তিনি বাবার বাড়িতে কোনো অ্যাসেট করবেন না এটা আপনার সংসারই খরচ করবেন আপনি উদার হন সেও উদার হবে স্বামী উদার হোক স্ত্রী উদার হবে এই সংসারটা তাদের যৌথ সংসার সেই জন্যই তো আরবিতে স্বামীর নাম হচ্ছে জৌজ স্ত্রীর নাম হচ্ছে জউজ আরবি শব্দ স্বামী স্ত্রী জউজ মানে জোর শরীয়ত এমন এক শব্দ ব্যবহার করেছে জোর জোড়া মানে হচ্ছে এক জীবন সফর তোমরা পালন করছো এই সফরের মধ্যে একজন আরেকজনের সঙ্গী একজন আরেকজনের লাইফ পার্টনার সেখানে একজন আরেকজনের ভালো মন্দ সব কিছু লক্ষ্য করবে এটাই তো স্বাভাবিক আপনি যখন মোহরটা স্ত্রীকে আদায় করে দিবেন। ওই টাকাটা সে সংসারেই খরচ করবে এই সংসারে এই টাকা যদি খরচ হয় আপনার ব্যবসায় যদি সেটা কাজে লাগান তাহলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী হস্লাম চমৎকার বলেছেন আল্লাহ রবুল আলমিন কিছু নির্দিষ্ট মালের মধ্যে বরকত রেখেছেন ব্যবসার মালের মধ্যে বরকত রেখেছেন গনিমতের মাল যুদ্ধলব্ধ মালের মধ্যে বরকত রেখেছেন এই মহরের সম্পদের মধ্যেও বরকত রেখেছেন আপনি দিয়ে দেখুন না স্ত্রী তারপর যখন এটা আপনার সংসারে কাজে লাগাবে আপনার ব্যবসায় কাজে লাগাবে অথবা সে নিজস্ব কোনো কাজে ব্যবসায় লাগাবে শুধু বরকত আর বরকত আসবে বৈবাহিক সম্পর্কে আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে প্রিয় বন্ধুরা এটা কেন হয়েছে এই জন্য হয়েছে যা আপনার উপর যে জিম্মাদারি ছিল আপনি সেটা আদায় করেছেন আমরা পরবর্তী বিষয়ে আলোচনা শোনার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রব আলমিন আলিকুম ওরহমতুল্লাহ متعطف لا ينتهي بالحصر ما أعطاه آه آه آه آه رب الرحيم مشفق متعطف لا ينتهي লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে কে করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ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 BIC code IBO BZB 22 টাকা পাঠিয়ে আমাদের ইমিল করুন এডিন এডের এডের পিস টিভি পিস টিভি মানু঵তার সমধান এডিস টিভি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 सम्पर् कीसलमर अन्य नीतिमाल अनुष्ठान जो इसलमी लेंदेन आज रत दस टायब सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेश